نأَو حَن إِلَكَكَمأَو حَن إ نُح وََّبينَ مِ بعد وَأَ حَن إِ عِبَضهم وَإسمعين وَإسحافَ وَيعقُوبَ وَ الأسبَطِ وَوعس وَعوبَ وَونوس وَيونسَوهَونَ وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك مِنْ قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন এই লেকচার সিরিজটি ধারাবাহিক আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস তাদের ত্যাগ ধৈর্যামকে দিয়ে যেভাবে বনীতে পাঠিয়েছিলেন উদ্ধার করার জন্য ঠিক তেমনি ভাবে কাছে ফেরাউন এবং তার লোক তাদের মধ্যে একজন ছিলেন মুেরাউন যার কাহিনী আমরা আলহামদুলিল্লাহ গত বর্ষে আলোচনা করেছি আজকের পর্বে আমরা জানবো দুইজন ইমানদার নারীর ইমান সম্পর্কে যারা ছিলেন মিশরীয় ফেরাউনের জাতির অন্তর্ভুক্ত কিন্তু আসিয়াই শৈশবে মুসাল্লামকে লালন পালন করেছেন কাজেই মুসা সালামের জন্য আসিয়া ছিলেন মায়ের মতো আল্লাহ সুহামতাল্লাহ আসিয়ার ব্যাপারে কুরআনে আলোচনা করেছেন এবং তিনিও তিনি মর্যাদা উল্লেখ করে হাদিসের কথা বলেছেন ব্যক্তিদের জন্য তিনি বলেছিলেন ইন ফিল কাবাইতনাত তখন তিনি বলেছিলেন হে আমার রব আপনার সন্নিকটে আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন এবং আরো বলেছিলেন মিন মিনফিরা ও আমিহি আমাকে ফেরাউন এবং তার মন্দ আমল বা দুষ্কর্মগুলো থেকে উদ্ধার করুন ওনাজ মিনাল কৌমিন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে উদ্ধার করুন আল্লাহ মহামনে মুমিনদের জন্য উদাহরণ হিসেবে ফেরাউনে স্ত্রীর কথাই উল্লেখ করেছেন তার একটি দোয়াকে উল্লেখ করার মাধ্যমে ফেরাউনে স্ত্রীর সেই দোয়া আসিয়ার দোয়াটি নিঃসন্দেহে বেশ আসিয়া দোয়া করে আলোচনা কালের কাছে বলছিলেন হে আমার রব আপনার নিকটে জান্নাতে আমার নির্মাণ করুন অবাক করার মতো। কারণ একজন রানী তিনি জীবনযাপনে অভ্যস্ত মিশরের রানী তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতা শ্রেষ্ঠ স্থান সবচেয়ে ধনী অঞ্চল হচ্ছে মিশর সেই মিশরের রানী হচ্ছে আসিয়া অথচ তিনি জানাতে কোন প্রাসাদের কথা না বলে শুধুমাত্র একটি ঘরের কথাই কেন বলছেন যদি আমরা আসিয়ার যাপনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব আসিয়া যদিও তিনি ছিলেন মিশরের রানী ফের প্রাসাদে বসবাস করতেন সবকিছুই তার ছিল কিন্তু সেই প্রাসাদের পরিবেশে একটি জিনিসের অভাব তার মধ্যে ছিল সেটা হচ্ছে ইমান এবং ইসলামের একটি পরিবেশ প্রাসাদের পরিবেশ ছিল সম্পূর্ণ কুফুরিতে পরিপূর্ণ ফেরাউনের প্রাসাদ সেখানে বৃত্ত বৈভব বিলাসীতা ছিল কিন্তু যা ছিল না সেটা হচ্ছে ইমান এবং ইসলাম কিন্তু আসিয়ার মধ্যে ইমান এবং ইসলাম ছিল আসিয়া এই ভিন্ন পরিবেশে এই প্রাসাদে একজন বহিরাগত আগন্তুকের মতো অপরিচিতার মতো বসবাস করছিলেন সবকিছুই তার কিন্তু কোনো কিছুই যেন তার নিজের নয় যেন তিনি এখানে অনাকাঙ্ক্ষিত কাজেই তিনি আল্লাহ সুমার কাছে দোয়া করে বলছিলেন এ আল্লাহ জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করে রাখুন এবং তিনি আরো বলছিলেন আমাকে ফেরাউন এবং তার মন্দ আমলগুলো থেকে উদ্ধার করুন আমাকে ফেরাউন এবং তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন একদিকে তিনি আল্লাহ নৈকট্য বলেছেন হে আমার রব আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন অপরদিকে তিনি ফেরাউনের এবং ফেরাউনের যে মন্দ কাজ সেগুলো থেকে দূরত্ব চাচ্ছেন বলছেন আমাকে ফেরাওন এবং তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন আসিয়ার এই মানসিকতা আমার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা একজন দুনিয়ার লোভী নারী যা চাইতে পারে দুনিয়া একজন মানুষকে যা দিতে পারে তার সবকিছুই আসিয়ার সামনে উপস্থাপিত ছিল স্বর্ণ রৌপ্য দাস দাসী ক্ষমতা বিলাস বৈভব সবকিছু ছিল কিন্তু এরপর তিনি বলছেন এ আল্লাহ হে আমার রব আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করুন আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করুন আমি এখানে থাকতে চাই এবং এই সমস্ত জালিম সম্প্রদায় থেকে জালিম ব্যক্তিদের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে নিন উদ্ধার করুন এটা আমাদেরকে আসিয়ার আরেকটি মানুষের দিক সম্পর্কে জানতে সাহায্য করে আমরা দেখতে বর্তমান সময়ে যখন আমাদেরকে খুব সামান্য অল্প কিছু বিষয় দুনিয়াবী সামগ্রী আমরা লাভ করি তখন আমরা বাকি মানুষদের দুঃখ দুর্দশা থেকে নিজেদেরকে মুক্ত মনে করতে শুরু করি মনে করি আমি যখন ভালো আছি তার মানে পৃথিবীর সবাই ভালো আছে কোথাও কোনো ফেরাউনের বসবাস করছিলেন বিত্ত বৈভব বিলাস দিক থেকে তার কোনো কষ্ট ছিল না ফেরাউন হচ্ছে মিশরের ক্ষমতার অধিকারী কাজেই কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা এগুলো আসিয়ার ছিল না কিন্তু আসিয়া জানতেন ফেরাউনের বন্ধকর্ম সম্পর্কে কারণ আসিয়া হোসেন ফেরাউনের স্ত্রী তার জীবনসঙ্গিনী ফেরাউন এবং তার সম্পর্কে আসিয়া জানতেন। এবং তার জালিম সম্প্রদায় এবং আরামায়াসের কারণে বাকি মানুষদের দুঃখ দুর্দশাকে তিনি ভুলে যাননি এ কারণে তিনি আলসু মহামার কাছে দুয়া করে বলেছেন এ আল্লাহ আমাকে ফেরাউনে এবং তার দুষ্কর্ম থেকে যেভাবে উদ্ধার করবেন ঠিক প্রেমইভাবে এই সমস্ত জালিম সম্প্রদায়ের কাছ থেকে আমাকে দূরত্ব সৃষ্টি করে দিন আমাকে উদ্ধার করুন এই কারণে আমরা দেখতে পাই আসিয়া সেই চারজন নারীর মধ্যে স্থান দখল করে নিয়েছেন যাদের প্রশংসা স্বয়ং আল্লাহ রাসু সালাম যে হাজি বলেছেন নারীদের মধ্যে চারজন হচ্ছেন শ্রেষ্ঠ তাদের মধ্যে অন্যতম একজন আমরা দেখতে পাই তিনি হচ্ছেন আসিয়া চারজন শ্রেষ্ঠত্ব অর্জনকারী নারী তারা হচ্ছেন রাসুদুল্লাহ সাল্লাহ বলেছেন ইমরানের কন্যা মারিয়াম ফেরাউনের স্ত্রী আসিয়া এবং খাদিজা ও ফাতিমা ফায়দি আলাহুতলা আনহা এই চারজন হচ্ছেন সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ চার নারী তুমান আমরা দেখতে পাই ফেরাউন হচ্ছে সমস্ত কাফেরদের মধ্যে সবচেয়ে উদ্ধত অহংকারী নিকৃষ্ট কাফের অথচ ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি হচ্ছেন সমস্ত নারীদের মধ্যে যে চারজন শ্রেষ্ঠ তাদের মধ্যে একজন অন্যতম তুমানাল্লাহ এটা অলাস মহান তলার থেকে একটি দৃষ্টান্ত যে সত্যিকার ভাবে যদি কোনো ব্যক্তি ইমান অর্জন করতে চায় তাহলে যে কোনো পরিবেশ থেকেই সে ইমানের মূল্যবান সম্পদকে অর্জন করতে পারে মতো অবাধ্য সঙ্গলাভ আসিয়ার ইমান অর্জনের জন্য কোন বাধার কারণ হতে পারেনি তো বানা যে চারজন নারী সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন তাদের মধ্যে একটি লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাই চারজন নারী প্রত্যেকেই কোনো না কোনো ভাবে নবীদের সাথে সম্পর্কযুক্ত প্রথম দুইজন ইমরানের কন্যা মারিয়াম এবং ফেরানে শ্রী আসিয়া ইসা আলাহিস্লামের মা ছিলেন ইমরানের কন্যা মারিয়াম অপরদিকে ফেরউনে শ্রী আসিয়া তিনি মুনসা আলাহিসাল্লামের মায়ের ভূমিকা পালন করেছেন সরাসরি মা ছিলেন না কিন্তু মায়ের মতো তাকে লালন পালন করেছেন অপর দুইজন খাদিজা আদিয়া এবং ফাতেমা আদিয়া তারা ছিলেন আমাদের প্রিয় নবী রাসুল্লা সাল্লা সাথে সম্পর্ক যুক্ত আমরা জানিজার প্রিয় কন্যা এরাই হচ্ছেন তার শ্রেষ্ঠ নারী আসিয়া যখন মোসামামের উপরে ইমান আনলেন আল্লাহর উপরে ইমান আনলেন এই সংবাদ একসময় প্রকাশিত হয়ে গেল যখন প্রকাশিত হয়ে গেল সেই সংবাদ সেই সময়ে ফেরাউন যে বা যারাই ইমান এনেছে তাদের উপরে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে এবং যদি তারা ইমানকে বর্জন না করে তাহলে তাদেরকে শহীদ করে দিচ্ছে কাজে এই সংবাদ যখন প্রকাশিত হয়ে গেল আসিয়ার ব্যাপারে ফেরাউন তার সভাসদ্যের সঙ্গে পরামর্শ করল এবং অন্যান্য ব্যক্তিদের ভাগ্যে যা ঘটেছে তারা সিদ্ধান্ত নিল আসিয়ার ভাগ্যে তাই ঘটবে যদি সেই বর্ণা থেকে আসিয়া সেই জাদু প্রতিযোগিতার পরবর্তীতে যখন তিনি জিজ্ঞাসা করছিলেন জাদু প্রতিযোগিতায় কে বিজয়ী হল মুসানাকে ফেরাও যখন তিনি জানতে পারলেন সেই প্রতিযোগিতায় সহিদিন মুসা আলাহিসাল্লাম আল্লাহ সাহায্যে বিজয় লাভ করেছেন তখন তিনি ইমানেছিলেন আসিয়া যে প্রাসাদে বসবাস করতেন সেই প্রাসাদে ছিলেন আরেকজন নারী যিনি হচ্ছেন ফেরাউনের কনার দাসী বা বিউটিশিয়ান ফেরাউনের কন্যার চুল আঁচড়ে যাওয়ার কাজ সেই দাসী করতেন আসিয়ার ব্যাপারে ফেরাউনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার আগে ফেরাউন সেই দাসীটিকে হত্যা করেছিল তাকে শহীদ করে দিয়েছিল কাজেই আসিয়ার শেষ পরিণতি জানার আগে আমরা জানতে যাব ইনশাল সেই প্রাসাদেরই আরেকজন পুণ্যবান নারী ফেরাউনে কন্যার দাসী ব্রিটিশিয়ান তার ইমান দিত্য ঘটনা সম্পর্কে এবং তার শাহাদ কাহিনী সম্পর্কে প্রথমে আমরা সেই দাসী ঘটনাতে আলোচনা করছি কারণ তিনি আসিয়ার পূর্বে শাহাদ বরণ করেছেন সুহান আল্লাহ দুনিয়াতে সেই ইমানদার নারীর পরিচয় তিনি একজন দাসী কিন্তু মিরাজের রাত্রের সেই হাদিস থেকে আমরা জানতে পারি তিনি হচ্ছেন একজন জান্নাতি নারী মিরাজের রাতে যখন আলসুকাতলা রসুল্লাহ সাল্লাহামকে উর্দু আসমানে ভ্রমণ করিয়েছিলেন ফেরেস্ত ইব্রাহীল আলাহাল্লাম রসুল্লাহ সাল্লাহামকে বিভিন্ন থেকে শুরু করে যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঘুরিয়ে দেখাচ্ছিলেন নিঃসন্দেহে সেটা ছিল একটা বিশেষ আয়োজন এক বিশেষ ভ্রমণ সেই বিশেষ ভ্রমণে পূর্বের উন্মতের মধ্য থেকে যাদের দৃষ্টান্তকে আল্লাহ রসুলামের সামনে উন্মোচন করা হয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছেন ফেরউনের কন্যা সেই দাসী কাজে এর মাধ্যমে আমরা বুঝতে পারি দুনিয়াতে সামান্য একজন দাসী হলেও আল্লাহ সুহাম কাছে তার মর্যাদা কত বেশি ছিল সাল্লা সাল্লাম তিনি বর্ণনা করে বলছেন যখন আমাকে ঊর্ধ্ব আসমানে আরোহণ করা হয়েছিল আমি একটি মনোমুগ্ধকর সুভ্রাণ অনুভব করলাম আমি একটি মনোমুগ্ধক সুভ্রানকে অতিক্রম করে গেলাম আমি প্রশ্ন করলাম দিব্বাকে এটা কিসের সুভ্রান ছিল আমাকে বলা হল এটা ছিল ফেরাউনের কন্যার চুল আসরে দেওয়ার দাসী এবং তার সন্তানদের সুভ্রান এটা সম্পর্কে রাসুদুল্লাহ সাল্লাম যখন দিব্য আলাহি সাল্লামকে প্রশ্ন করলেন তিনি বললেন সেই ঘটনা দিব্য আল্লাম রাসুদুল্লাহামকে জানিয়ে দিচ্ছেন তিনি বললেন একদিন যখন তিনি ফেরাউনের কন্যার চুল আসরে দিচ্ছিলেন তার হাত থেকে পড়ে গেল এবং সেটা উঠানোর সময় তিনি বললেন পিতাই তো হবেন আল্লাহ বিসমিল্লা আল্লাহ নামে ফেরাউনের কন্যা বলল আমার পিতা আমার পিতার নামই তো কিন্তু দাসী জবাব দিলেন না বরং আমার অব হচ্ছেন তোমার রব এবং তোমার পিতারও যিনি রব তিনি হচ্ছেন আল্লাহ রাশির এই জবাব শুনে ফেরণের কন্যা বলে উঠল তাহলে কি আমার পিতাকে বাদ দিয়ে তুমি অন্য কাউকে রব হিসাবে সাব্যস্ত করেছ অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করেছ রাশি সরাসরি জবাব দিলেন হ্যাঁ ফেরনের কন্যা বলে উঠল আমি কি তাহলে আমার পিতাকে এই সংবাদ জানিয়ে দিব রাশি বললেন জানিয়ে দাও কাজে সংবাদ চলে গেল ফেরাউনের কাছে ফেরাও সেই দাসীটিকে ডেকে পাঠালো এবং তাকে প্রশ্ন করল তুমি কি আমাকে বাদ দিয়ে আর কাউকে রব হিসেবে গ্রহণ করেছি স্বীকার করলেন অবশ্যই আমার এবং তোমার উভয়েরই রব হচ্ছেন আল্লা সু ফের আদেশ জারি করল তামার তৈরি করা একটি বড় পাত্রকে যেটাকে হাদিসে বাকারা বা গাভীর মতো আকৃতি যে পাত্রের ছিল সেটাকে নিয়ে আসার জন্য ফেরাউন আদেশ দিল এবং বলল আগুন গরম করো উত্তপ্ত সে কড়াইটিকে সে পাত্রটিকে আগুনে নিক্ষেপ করো এবং যখন সেটা উত্তপ্ত হয়ে যাবে তখন সেই দাসীকে এবং দাসির আগে দাসির সন্তানদেরকে সে আগুনে নিক্ষেপ করবে যতক্ষণ না সে আল্লাহকে তার রব হিসাবে বর্জন করে আবার ফেরাউনকে তার রব হিসাবে গ্রহণ করছে এই আদেশ জারি করা হয়ে গেল সেই দাসীকে এবং তার সন্তানদেরকে সেই আগুনে এই উত্তপ্ত করায় পুরিয়ে হত্যা করা হবে যদি না সেমান থেকে ফিরে আসে এই আদেশ যখন জারি করা হয়ে গেল দাসী বলল আমার একটি অনুরোধ আছে ফেরাউন ভেবেছিল সামান্য অত্যাচার নির্যাতন করলেই এই দাসীর ইমান তাকে সেখান থেকে ফিরিয়ে আবার ফেরাউনের উপরে তাকে নিয়ে আসতে পারবে যখন দাসী বলল আমার একটি অনুরোধ আছে ফেরন ভাবলো হয়তো তার কৌশল কাজে দিয়েছে। কিন্তু দাসির অনুরোধটি কি ছিল সুহানো দাসী ফের অনুরোধ করে বলল তোমার প্রতি আমার একটি অনুরোধ একটি আবদার রয়েছে ফেরন বলল সেটা কি দাসী বললেন আমি চাই আমার সমস্ত হারগর এবং আমার সন্তানদের হারঘর তুমি একত্রে একই কাফনে দাফন করে দিও একত্রে কবর দিও সুহান আল্লাহ সেই দাসী বলছেন আমি চাই আমার সমস্ত হারগর এবং আমার সমস্ত সন্তানদের হারঘর একত্রে একই কাফনে একই কবরে তুমি দাফন করে দিও হেরাও বলল এতটুকু অধিকার আমার প্রতি তোমার এই অধিকার আমার প্রতি তোমার রয়েছে পরবর্তী ঘটনা জিব্বাইসাল্লাম রসুল্লাহ সাল্লামকে সেই মিরাজের রাত্রে বর্ণনা করে বলছেন এরপরে তার সমস্ত সন্তানদেরকে তার চোখের সামনে এক এক করে সেই উত্তপ্ত করাইয়ে আগুনে নিক্ষেপ করা হলো শেষ পর্যন্ত তার কোলের বাচ্চা দুধের শিশু তার পালা চলে আসলো। এই দুধের শিশুটির দিকে তাকিয়ে সেই দাসী যেন কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন সুহান আল্লাহ সেই সময় আল্লা সুহান কুদ্রতের মাধ্যমে সেই কোলের শিশু তার মুখ ফুটে গেল সে কথা বলে উঠল কোলের বাচ্চা দুধের শিশু সে কথা বলে উঠল সেই সমস্ত আয়োজনের মধ্যে বাচ্চাটি বলে উঠল হে আম্মা যান আপনি দ্বিধাগ্রস্ত হবেন না কারণ নিশ্চিতভাবে জেনে এখন আপনি আছেন হকের উপরে আপনি দ্বিধাগ্রস্ত হবেন না আরেকটি বর্ণে এসেছে হে আম্মা যান নিজেকে সে আগুনে নিক্ষেপ করে দিন যখন সেই দাসীর কোলে সেই সন্তান ছিল দুধের শিশু এবং ফেরাউনের আদেশে পালা চলে আসলো যে এবারে তোমাকে এবং তোমার সন্তানকে সেই আগুনে নিক্ষেপ করা হবে বাচ্চাটি বলে উঠল হে আমা যান নিজেকে সে আগুনে নিক্ষেপ করে দিন কারণ জেনে রাখুন আছে তুলনায় এই দুনিয়ার জীবনের শাস্তি অতি সামান্য খুবই নগণ্য এরপর সেই চাষি সন্তান সহ নিজেকে উৎসর্গ করলেন সাহায্য পূরণ করলেন এই ঘটনা যখন ঘটল পরবর্তীতে আমরা দেখতে পাই আসিয়ার ব্যাপারে ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য খুবই তৎপর হয়ে উঠল ফেরাউন তার সভাসদ বর্গকে একবার বলল তোমরা আমার স্ত্রীর ব্যাপারে কি ধারণা পোষণ করো তোমরা কি আমার স্ত্রীর প্রশ্নের উত্তরে আসিয়া হচ্ছে মিশরের রানী তার সভাসদ খুবই প্রশংসা করল তার বিভিন্ন গুণাবলী বর্ণনা ছিল ফেরাও তখন তাদেরকে বলল না বরং তোমরা তার কোনো খবরই রাখো না সে তো আমাকে ছাড়া অন্য কাউকে উপাস হিসেবে গ্রহণ করেছে ফেলা হবে। ফেরাউন আসিয়াকে নির্যাতন করে যাচ্ছিল ইভেন গাছির রহম তিনি বর্ণনা করেছেন ফেরাউন ওই সতী নারীর উপরে অর্থাৎ আসিয়ার উপরে সতীসাধ্য নারীর উপরে অর্থাৎ আসিয়ার উপরে সমস্ত প্রকারে নির্যাতন করত। কঠিন গরমের সময় তাকে রোদ্রে দাঁড় করিয়ে রাখত কিন্তু তাকে ছায়া প্রদান করতেন এবং উত্তাপের কষ্ট থেকে তাকে রক্ষা করতেন এমনকি নিয়মিত তাকে তার জান্নি সেই ঘরটিকে দেখিয়ে দিতেন ফলে তার রুহ তাজা হয়ে উঠত ইমান এরকম একটি দিনে যখন অবস্থায় পৌঁছে গেল ফেরন তার লোকদেরকে বলে দিল সবচেয়ে বড় পাথর খোঁজ করে নিয়ে এসো এরপর থেকে বিশ্বাস থেকে তুমি আমার স্ত্রী হিসেবে বহাল থাকবে মর্যাদা সহকারে তোমাকে আমার কাছে ফিরিয়ে আনা হবে আর যদি গ্রহণ না করো তাহলে ওই পাথর তোমার উপরে নিক্ষেপ করা হবে ফের বলে দিল যদি সে এই প্রস্তাবকে গ্রহণ না করে তাহলে ওই পাথর তার উপরে নিক্ষেপ করবে এবং তার হার মাংস টুকরো টুকরো করে ফেলবে এরপর লোকেরা বড় আকৃতি বিশাল আকৃতি একটি পাথর খোঁজ করে নিয়ে আসলো এবং সেই স্থানে গেলেও যেখানে আসিয়া অত্যাচার করা হচ্ছিল নির্যাতন করা হচ্ছিল ঠিক করে তাকে শুয়ে দিল এবং তার উপরে সেই পাথরকে নিক্ষেপ করার জন্য উঠাল সেই সময় আসিয়া আসমানের দিকে তার চক্ষু উন্মোচন আল্লাহ সুহামাতাল্লাহ তার চোখের সামনে থেকে পর্দাকে সরিয়ে দিলেন এবং তিনি জান্নাতকে দেখতে পেলেন যেখানে তার জন্য যে ঘর তৈরি করে রাখা হয়েছে যার দোয়া তিনি আল্লাহ করেছিলেন আল্লাহ করেছিলেন সেটাকে নিজের চোখে তিনি দেখে নিলেন এই সময় আল্লাহ সুহাম তাল্লাহ তার রুহকে গ্রহণ করে নিলেন এরপরে যখন তার দেহের উপরে পাথরকে নিক্ষেপ করা হল সেই দেহের মধ্যে কোন রুহ ছিল না এবং শাহাদাতের সময় আসিয়া দোয়া করে বলছিলেন দেখতে পাই প্রথমে তিনি চেয়েছেন আল্লাহ সুবহামতাল্লাহ নৈকট্য আল্লাহ সুহামতাল কাছে যাওয়া আল্লাহ সুবহামতাল্লাহ নৈকট্য এরপরে তিনি দোয়া করেছেন একটি ঘরের জন্য যে ঘর ফেরাও অত্যাচার মতো মন্দ ব্যক্তির সংস্পর্শ থেকে মুক্ত যেটা আল্লাহ করে আমাকে উদ্ধার করুন ফেরাউন এবং তার দুষ্কৃতি থেকে আমাকে উদ্ধার করুন জালিম সম্প্রদায় থেকে আসিয়া যখন এই দোয়া করছিলেন ঠিক সেই মুহূর্তে ফেরাউন সেই স্থানে এসে পড়ে এবং আল্লাহ যখন আসিয়ার চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দিয়ে তাকে তার জান্নাতের ঘর দেখিয়ে দিয়েছিলেন তার দোয়াকে কবুল করেছিলেন এই কঠিন অত্যাচার নিপীড়নের মধ্যেও আসিয়া খুশিতে হেসে উঠেন এই অবস্থায় ফেরাউন সেখানে এসে পড়ল এবং দেখতে পেল এত কঠিন অত্যাচারের মধ্যেও তার স্ত্রী আসিয়া হাস্যরত অবস্থায় তখন ফেরাউন তার লোকদেরকে বললো হে জনতা হে জনমন্ডলী তোমরা কি আশ্চর্য হচ্ছ না এরকম কঠিনের মধ্যেও এরকম মহিলা কিভাবে হাসতে পারে নিশ্চয়ই আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দিন তার উপরে সন্তুষ্ট থাকুন এই দুইজন ইমানদার নারী ফেরনে কনার চুলা দাসী এবং আসিয়া উভয়ের শাহাদাতের মধ্যে তাদের ইমান দীপ্ত ঘটনার মধ্যে আমাদের জন্য রয়েছে অসংখ্য গুরুত্বপূর্ণ শিক্ষা তার মধ্যে কয়েকটি এক নম্বর যদি আপনি আন্তরিকভাবে অর্জন করতে চান এই দুইজন সম্মানিত নারীর ঘটনা থেকে আমরা দেখতে পাই দুনিয়াবি অবস্থান এটা ইমান অর্জনের পথে কোনো বাধা নয় যে কোনো অবস্থান থেকে আপনি ইমানের মহামূল্যবান সম্পদকে অর্জন করতে পারেন সেই দাসী দরিদ্র দুর্বল একজন নারী হয়েও তিনি মানিয়েছিলেন মনি ভাবে আসিয়া মিশরের রানী তীর প্রাসাদে বসবাস করতেন ধন দৌলতের মধ্যে বসবাস করতেন প্রভাব প্রভাবশক্তির মধ্যে বসবাস করতেন তিনিও ইমান এনেছিলেন এই দুইজন নারীর অবস্থানগত পার্থক্য থেকে আমরা দেখতে পাই যে দুনিয়ার দৃষ্টিতে ছোট বড় অবস্থান ইমান অর্জনের পথে কোনো বাধা নয় আসিয়া দুইটি জিনিসকে বর্জন করেছিলেন অনেকগুলো জিনিসের মধ্য থেকে আসিয়া প্রধান দুইটি জিনিসকে বর্জন করেছিলেন দুইটি মহামূল্যবান জিনিস অর্জনের জন্য আসিয়া বর্জন করেছেন প্রাসাদের বিলাসিতা ধৃত বৈভব এবং কুফুরি পরিবেশকে এবং বর্জন করেছেন ফেরাউন ও তার দলবলের সঙ্গ অর্জন করেছেন ইমান এবং আল্লাহ আল্লা সুত নৈকত্য দুইজনের একজন রানী এবং অপরজন দাসী হলেও ইমানের কারণে তারা উভয়ে একই বিন্দুতে এসে নিজিত হয়েছেন দুইজনে চূড়ান্ত সফলতা লাভ করেছেন পেয়েছেন জান্নাত আর এটাই তো হচ্ছে প্রকৃত সাফল্য মহা সাফল্য সত্যিকারের বিজয় এরপরও যদি আমরা প্রশ্ন করি যে কে বিজয়ী হলেন আর কে পরাজিত হলেন হেরও বিজয়ী হলো নাকি যারা সাহায্য বরণ করলেন সে মিশরের জাদুকরেরা কিংবা আসিয়া এবং সে ইমানদার দাসী এই প্রশ্ন এরপর যদি আমরা করি যে কে বিজয়ী হলো এই প্রশ্ন তখন বুঝতে হবে আসছে দুনিয়া বিদৃষ্টিকোণ থেকে ভাবে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আমরা দেখি পাই কোন বিবাদ বা লড়াইয়ের পর যে টিকে থাকে বেঁচে থাকে সেই হচ্ছে বিজয়ী আর যাকে হত্যা করা হয় দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে সে হচ্ছে পরাজিত কিন্তু আসলে কি তাই জয় পরাজয়ের অর্থ কি এতটাই সংকীর্ণ প্রত্যেক মানুষই মৃত্যুকরণ করবে বাংলা ভাষায় একটা কথা রয়েছে নদী মরে যায় কিন্তু তার রেখা থেকে যায় ঠিক তেমনি ভাবে প্রত্যেক ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেয় সে এরকম ভাবে একটা লিগেসি বা নীতি বা চলার পথ রেখে যায় পরবর্তী ব্যক্তিদের জন্য যাকে বলা হয়ে থাকে আদর্শ ভালো কিংবা মন্দ প্রত্যেক ব্যক্তি কিছু আদর্শ রেখে যায় পরবর্তী ব্যক্তিদের জন্য পরবর্তী প্রজন্মের জন্য অনেক জীবিত মানুষ রয়েছে যারা নিজেরা দীর্ঘ সময় বেঁচে থাকলেও তাদের জীবনের পদে পদে তারা তাদের জীবনের সঠিক অনুসরণীয় আদর্শগুলোকে হত্যা করে ফেলে তারা বেঁচে থাকলেও তাদের বেঁচে থাকার এই বেঁচে থাকার নাম হচ্ছে গোলামি মানুষের গোলামি প্রান্ত আদর্শের গোলামি বিভিন্ন কুসংস্কারের গোলামি ফলে কেউ তাদেরকে অনুসরণ করতে চায় না অন্যদিকে এমন বহু মানুষ রয়েছে যারা মরে গেলেও তাদের আদর্শকে উজ্জীবিত রেখে চলে যায় মানুষ তাদেরকে অনুসরণ করে মানুষ জানে যদিও ওই সমস্ত ব্যক্তিরা তাদের আদর্শের কারণে আত্মাহুতি দিয়েছেন প্রাণ দিয়েছেন নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছেন ভূমি থেকে বহিষ্কৃত হয়েছেন বন্দি হয়েছেন শহীদ হয়েছেন এরপরও মানুষ তাদের অংশগ্রহণ করে কারণ ব্যক্তি হত্যা করা যায় কিন্তু আমার মৃত্যু হয়তো একদিন লাখো মুসলিমের ঘুম ভাঙিয়ে তুলবে আদর্শগতভাবে ভাবে ছিল সব সময়ের পরাজিত অপরদিকে আদর্শগত যারা হকের পক্ষে তারা অত্যাচারিত নিপীড়িত দেশ কারাবন্দি কিংবা নিহত হলেও তার সত্যিকারের মাপকাঠি কিভাবে দুউ মায় পুমুল আমি অবশ্যই সাহায্য করব রাসুলদেরকে এবং মুমিনদেরকে পার্থিব জীবনে ও সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিবসে অবশ্যই আমি সাহায্য করবো পার্থিব জীবনে এবং আশাদ সাক্ষীদের সেই দণ্ডমান হওয়ার দিবসে ইয়ামতের দিনে যেদিন জালেনদের কোন অজুর আপত্তি কোনো উপকারে আসবে না তাদের জন্য থাকবে অভিশাপ এবং থাকবে মন্দ গৃহ তাদের জন্য থাকবে মন্দ গৃহ একটা আয় এখানে আলাহ স্পষ্ট দিচ্ছেন তিনি শুধুমাত্র রাসুলদেরকেই নয় বরং মুমিনদেরকেও সাহায্য করবেন এবং এই সাহায্য শুধুমাত্র পরকাল বা ইয়মায় কুমুল আসাদ বা সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিনের জন্যই নির্দিষ্ট নয় বরং আলাস মহান্ত তিনি বলেছেন পার্থার জীবনেও তিনি সাহায্য করবেন অবশ্যই সাহায্য করবেন পরকালের সাহায্যে বাস্তবায়ন কোন সন্দেহ নেই মোমিনদের জন্য কোন পরীক্ষা নেই কোন কষ্ট নেই কিন্তু দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে আলোচ মতলার করা এই সাহায্যে বাস্তবতা কোথায় দুনিয়ার জীবনে মানুষ দেখতে পায় অনেক রাসুলদেরকে হত্যা করা হয়েছে নিজ ভূমি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে অপরদিকে বহু ইমানদার ব্যক্তিদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হচ্ছে কাউকে তরবারি দিয়ে দ্বীণ্ডিত করা হচ্ছে গুলি হত্যা করা হচ্ছে পাথর হত্যা করে ফেলা হচ্ছে তাদের অনেকে বেঁচে আছে যন্ত্রণা দুঃখ কষ্ট আর অত্যাচারের মধ্যে অনেকে আছে কারা বুদ্ধি। কাজেই পার্থিব জীবনে বা দুনিয়ার জীবনে আল্লাহর করা সেই সাহায্যের ওয়াদা আসমানি বতার বাস্তবায়ন কোথায় সন্দেহ শয়তানের অস্ত্র সন্দেহ এবং সংশয়ের এই সৌর এই অস্ত্র দিয়েই শয়তান মানুষের অন্তরে প্রবেশ করে এবং এরপরে তাদের সর্বোচ্চ ক্ষতি সাধনের চেষ্টা চালিয়ে যায় মানুষের একটা সীমাবদ্ধতা হচ্ছে মানুষ যা দেখে তার সাপেক্ষে বিচার করে খালি চোখে যে দৃশ্য দেখা যায় সেই বাহ্যিক ঘটনা বা দৃশ্যের মাধ্যমেই মানুষ সবকিছুকে বিচার করতে চায় এটা হচ্ছে মানুষের সীমাবদ্ধতা যেমন একটি ময়দানে আপনি দুই দল লোককে লড়াইরত অবস্থায় দেখলেন দুইটা দল বা দুইটা গ্রুপ একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হলো আপনি দেখছেন যে একদল মানুষ মৃত্যুবরণ করল অপর দল তারা বেঁচে রইল এখন যদি প্রশ্ন করা হয় কে বিজয় লাভ করল যদি শুধুমাত্র সামনে খালি চোখে যা দেখা গেল তার উপর ভিত্তি করে আমরা বিচার করি তাহলে বলতে হবে যে দল বেঁচে গেল যারা টিকে রইল তারাই হচ্ছে বিজয়ী যারা মারা গেল তারাই হচ্ছে পরাজিত বিজয় এবং সাফল্যের এই বিচারে আমরা প্রশ্ন করি কি ঘটল কিন্তু কেন ঘটল এই প্রশ্ন আমরা করি না কাজেই যে উত্তর আমাদের কাছে চলে আসে সেটা হচ্ছে অসম্পূর্ণ এবং ভুল এই প্রশ্ন আমরা মাথায় আনি না কেন তারা একে অপরের সাথে লড়াই করছিলেন কিসের দাবিতে কিসের দন্দ। কেন দুই দল একে অপরের সাথে লড়াই করছিলেন তাদের মধ্যে সংঘাতের কারণ কি যদি উত্তর হয় ধন সম্পদের জন্য লড়াই হয়েছে ভূমির জন্য লড়াই হয়েছে রাজত্ব লাভের জন্য লড়াই হয়েছে কিংবা লড়াই হয়েছে কোনো সুন্দরী নারীকে পাওয়ার জন্য তাহলে এরপরে যারা নিহত হল তাহলে এক্ষেত্রে যারা নিহত হচ্ছে তারা পরাজিত কোনো সন্দেহ নেই কারণ যে বিষয়টা পাওয়ার জন্য তারা যুদ্ধ করেছে সেটা আর কোনো জিনিসে পাবে না ধন সম্পদ পাবে না ভূমি পাবে না রাজত্ব পাবে না কিংবা সে সুন্দরী নারীকেও পাবে না কারণ সে মৃত্যুবরণ করেছে অপরদিকে ফেরাউন এবং সাইদিরা মৌসা আল্লাহ সাল্লামের অনুসারীদের মধ্যে কিসের দ্বন্দ্ব চলছিল কিসের ভয়ে ফের ভীত ছিল মূল ভয় বা প্রধান ভীতি ছিল সাইদিনা মূসা আল্লাহনে তৈরি করা জীবন বিধান বা দিনকে বদল করে দিয়ে আল্লাহ সু দেওয়া জীবন বিধান বা দিনকে প্রতিষ্ঠিত করে ফেলবে এটাই হচ্ছে মূল কারণ যদিও বা ফের বিভিন্ন সময় নানা রকম অজুহাত প্রদর্শন করেছে বলেছে যে মূসা তোমাদেরকে দেশ থেকে পরিষ্কার করে দিতে চায় কিংবা ফেরাউনের সভাশরা বলেছে যে আমরা তোমাদের দুজনকে মেনে নেব যাতে তোমরা আমাদের এই দেশের সর্দারি পেয়ে যেতে পারো কিন্তু এগুলো এগুলো হচ্ছে শুধুমাত্র রিয়কশন বা প্রতিক্রিয়া মূল ক্রিয়া হচ্ছে দুইটি দিনের লড়াই আল্লাহ সুবাহতাল্লাহ তৈরি করা দিন এর বিরুদ্ধে রয়েছে ফেরাউনের তৈরি করা কুফরি জীবন ব্যবস্থা বা বিধান বা দিন এই দুইটি দিনের মধ্যে সংঘাত হচ্ছে মূল ক্রিয়া বা অ্যাকশন মোসা ফেরাউনের আদর্শগত বিধানকে বদলে দিয়ে আল্লাহ বিধানকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টায় রত কাজেই এই শারীরিক সংঘাত বামান বিশ্বাস এবং আদর্শ এখন কোনো দুই পক্ষের লড়াই বা বিবাদের মূল কারণ যদি হয় আদর্শগত যদি কারণ এটা হয় যে একদল লোক হকের পক্ষে সত্য আর ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছিল সত্যকে বিজয়ী করার জন্য এই কারণে অপর দলের সঙ্গে তাদের লড়াই হয়েছে বিবাদ হয়েছে সংঘর্ষ হয়েছে সেই ক্ষেত্রে এই লড়াইয়ের ফলাফল বিচারের জন্য শুধুমাত্র ময়দানের বিজয়কে একমাত্র প্রভাবক বা ফ্যাক্টর হিসেবে কখনো ধরা যাবে না কারণ আদর্শগত লড়াইয়ের গন্ডি স্থানকালের ফ্রেমে বন্দী নয় বরং এটা হচ্ছে একটা চলমান লড়াই এই লড়াই শুধুমাত্র একটি ময়দানে থেমে থাকে না কোনো শারীরিক বিজের মধ্যে থেমে থাকে না ব্যক্তি যদি নিহত হয় আদর্শকে বা সত্যকে বিজয় করার লক্ষ্যে ইসলামের আদর্শকে বিজয়ী করার লক্ষ্যে আল্লাহ সুবলার কাদেমাকে উঁচু করার জন্য ক্ষেত্রে আদর্শের বিজয় মানে হচ্ছে নিহত হলেও ওই নিহত ব্যক্তিরই বিজয় আদর্শের প্রথম দাবি হচ্ছে এটা যারা সেই আদর্শকে ধারণ করবে বহন করবে তারা তাকে বিলীন হয়ে যাবে নিজেরা পর্দার অন্তরালে থাকলেও আদর্শকে সবসময়ের সামনে তুলে ধরবে আদর্শগত লড়াই স্থান এবং কালের সংকীর্ণ ফ্রেমে কখনো বন্দী নয় এটা বয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্মে হয়তো আমাদের প্রজন্ম আমরা বরণ করব নির্যাতিত হব কিন্তু এর বিনিময়ে আমাদের সন্তানরা বাস করবে ইসলামের পতাকার নীচে যেভাবে আমরা দেখতে পাই সাহবা একরাম তারা নির্যাতিত হয়েছেন বরণ করেছেন কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম তাবি তাবি তাবেইন তারা বাস করেছেন ইসলামের নিচে শান্তি নিচে এই বলা হয়ে থাকে একজন মুসলিমের রক্ত হাজার মুসলিমের ঘুম ভাঙাতে সাহায্য করে আজকে আমাদের কাছে যে ইসলামের দাওয়াত এসে পৌঁছেছে এটা এসেছে লাখো শহীদের শাহজাতের মাধ্যমে বিপরীতে যারা তাদেরকে হত্যা করেছে অত্যাচার করেছে নিপীড়ন করেছে তাদের অস্তিত্ব আজকে কোথায় মিশরে শুধুমাত্র সেই পিরামিডের মমিগুলোর কেকে আছে কোন ব্যক্তি আছে যে আজকে তার সন্তানের নাম রাখতে তাই ফেরাও কাজে স্থান এবং কালের ফ্রেম থেকে বের হয়ে এসে সঠিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করি নিঃসন্দেহে এবং রাসুলদের সেই বিজয়কে আমরা দেখতে পাব। যে বিজয়ের ওয়াদা আল্লাহ সুমাত করেছেন রাসুল সাল্লামের জীবন থেকে আমরা দেখতে পাই তিনি এই আদর্শগত বিজয় লাভের সাথে সাথে সামরিক বিজয় লাভ করেছেন উভয় বিজয় তিনি লাভ করেছেন সামরিক বিজয় অর্থাৎ বিজয় তার বাহ্যিক আকৃতিতে প্রকাশ পেয়েছিল উভয় অর্থেই তিনি বিজয় পেয়েছেন আল্লাহমতাল্লাহ ইচ্ছা করলে সেই বিজয় আমাদেরকেও দিতে পারেন অথবা সেই নির্ধারিত মুহূর্ত পর্যন্ত তিনি এটাকে প্রলম্বিত করতে পারেন বিজয়ের এই আলোচনায় আরেকটি বিষয় এখানে বিবেচনা দাবি রাখে সেটা হচ্ছে আল্লাহ আল্লাহমতাল্লাহ তার সকল রাসুল এবং মুমিনদের জন্য সাহায্য বা বিজয়ের যে ওয়াদা করেছেন সেটা এখনো পুরোপুরি বহাল রয়েছে তবে এই ওয়াদা কাদের জন্য তাদের অন্তরে ইমান থাকবে বিশুদ্ধ ইমান যাদের অন্তরে কোন ধরনের শির্কের কোনো মিশ্রণ নেই শিরক মুক্ত সে অন্তর তাদের রয়েছে সেই সমস্ত ইমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ সুহামতাল্লা বিজয়ের ওয়াদা করেছে মুক্ত অন্তরের একটা লক্ষণ হচ্ছে ব্যক্তি সবসময় আল্লাহ সুবাহতাল্লার ফয়সলায় রাজি বা খুশি থাকবে বিজয় বা সাফল্যের কোন নির্দিষ্ট রূপ আকৃতি বা প্রকাশের জন্য সে আবদার করবে না মনে রাখতে হবে আমরা মুসলিম আমরা কোনো লক্ষ্য বা টার্গেটকে উপাসনা করছি না বরং আমরা উপাসনা করছি আল্লাহ সুবাহতাল্লাহ আমাদেরকে যে কাজ করার আদেশ দিয়েছেন সেটা করাকে সুদিন বা দুর্দিন সর্বাবস্থাতেই আল্লা সুবহামতাল্লার দেওয়া আদেশগুলোকে পালন করে যাওয়া এটাই হচ্ছে বিজয় সেই করণীয়কে করার পর যদি কোনো বিশেষ আকৃতিতে বিজয় প্রকাশ পায় যেমন ক্ষমতা লাভ করা জমিনের শাসন কর্তৃত্ব লাভ করা এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ আপনি কুফুরি পদ্ধতি গণতন্ত্রের কাঠামুকে ব্যবহার করে ক্ষমতা লাভ করতে পারেন অপরদিকে এই কুফুরি পথকে বাদ দিয়ে দিন কায়েমের সঠিক পথ বা সঠিক রাস্তায় কাজ করার কারণে হতে পারে নির্যাতিত নিপীড়িত কিংবা শহীদ হয়ে যেতে পারেন প্রথম ক্ষেত্রে যদি আপনি ক্ষমতা পেয়েও যান এরপর আপনি হচ্ছেন পরাজিত কারণ একটি লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি বিভিন্ন স্থানে দিনের সাথে আপোষ করেছেন যে পথ ব্যবহার করেছেন সেটা ইসলামের পথ নয় দিনকে সেই সমস্ত স্থানে আপনি বর্জন করেছেন রাসুল্লাহ আদর্শকে বাদ দিয়ে মানুষের তৈরি করে আদর্শকে অনুসরণ করেছেন এটা তো সুস্পষ্ট পরে দিনের উপরে অটল থাকার কারণে যদি নির্যাতন নিপীড়ন নেমেই আসে কি যদি আপনি আপনার জীবদ্দশায় দিন বিজয়ী এসে বাহ্যিক রূপ ক্ষমতা বা শাসন কর্তৃত্ব নাও দেখতে পারেন এরপরও দিনে রাখুন আপনি হচ্ছেন বিজয়ী উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সুমাইয়া খাবার বিনাস আনহুম তারা তো প্রথম যুগেই সাহায্য বরণ করেছেন কিন্তু এই সমস্ত ব্যক্তিরা তারা সেই বিজয়ী কাফেলারই সাথী যে কাফেলায় ছিলেন আউুবকর ওমর ওসমান এবং আলী কাজেই আদর্শগত যুদ্ধের এই বিজয় এটা কখনোই সময়ের ফ্রেমে বন্দী নয় বরং যুদ্ধ যেভাবে চলছে সর্বকালব্যাপী ফলাফলের বিচারেও আমাদেরকে সর্বকালের ঘটনাগুলোকে সামনে নিয়ে আসতে হবে মোমিনগণ হকের পথে অনুসারী কাজে বিজয় তাদের জন্যই নির্ধারিত মিশরের জাদুকর আসিয়া কিংবা ইমানদার দাসী প্রত্যেকেই ছিলেন বিজয়ী যদিও তারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন শাহাদ বরণ করেছেন কিন্তু তাদের অন্তরের মধ্যে যে ইমানের মহামূল্যবান সম্পদ ছিল সেটাকে কেউ ছিনে নিতে পারেনি সেটাকে তারা রক্ষা করেছেন এবং তার দলবলকে যথেষ্ট সুযোগ দিয়ে যাচ্ছিলেন কিন্তু তারা তাদের বিধান জীবনবিধানী সিস্টেমের উপরই অটল ছিল সমস্ত আয়াত এবং নিদর্শন দেখার পরও আল্লাহ তারা কুফুর করে যাচ্ছিল وَنَادَا فِرْعَوْنُ فِي قَوْمِهِ قَالَ يَا قَوْمِ أَلَيْسَنِي مُلْكُ مِصْرَ وَهَادِ الْأَنْهَارُ وَهَادِ الْأَنْهَارُ تَجْرِي مِنْ تَحْتِي أَفَلَا تُبْصِرُونَ أَمْ أَنَ خَيْرٌ مِّنْ هَادَ الَّذِي هُوَ مَهِينٌ ফের তার কওমের মধ্যে ঘোষণা দিল জাতির উদ্দেশ্যে এক ভাষণ দিয়ে ফেরাওয়ান বলল হে আমার জাতি মিশরের মূল্ রাজত্ব সার্বভৌমত্ব এটা কি আমার জন্য নয় এই যে নদ নদীগুলো এগুলিকে আমার প্রাসাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে না তোমরা কি দেখছ না আমি কি সেই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ নই যে হীন নিচ এবং স্পষ্ট ভাষায় কথা বলতে ও প্রায় অক্ষম স্পষ্ট বর্ণনা করতেও প্রায় অক্ষম সুহান আল্লাহ আল্লাহ সুহান তালা শুধুমাত্র কুরানে ফেরওনের প্রসঙ্গ নিয়ে আলোচনা করেননি বরং ফেরাউনের উক্তিকে পর্যন্ত কোরআানে উল্লেখ করেছেন ফেরাউনের কথা আল্লাহ কোরআনে কোট করেছেন অর্থাৎ সেই কথাগুলো থেকে আমাদের জন্য অনেক সতর্কবার্তা শিক্ষণীয় বিষয় রয়েছে লক্ষ্য করা প্রথম কথা কি বলেছিল। এক নম্বরে ফেরাওয়ান বলেছিল ইয়া কাউমি আলাইস আলী মুলকিল মিসর এই মিসরের রাজত্ব সার্বভৌমত্ব এটা কি আমার জন্য নয় এক নম্বরে সে বলেছে সার্বভৌমত্বের কথা মিশরের সার্বভৌমত্ব এবং রাজত্বকে নিজের দিকে আহ্বান করেছে নিজের দিকে সম্পৃক্ত করেছে। বিষয়টির আমরা বর্তমান বর্তমান বর্তমান দেখতে পাই। যুগের যুগের তাগুতেরাও সাধারণদেরকে বোকা বানানোর জন্য যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় সর্বপ্রথমে তারা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দোহাই দেয় রক্ত দিয়ে স্বাধীনতা আনলাম সার্বভৌমত্ব অর্জিত হল সংবিধান রচিত হল এই এক ইতিহাস এক ভাঙা রেকর্ড বাজিয়ে তারা আমার এবং আপনার সর্বোচ্চ পর্যায়ের আনুগত্য যা একমাত্র আল্লাহামতালার জন্য নির্দিষ্ট সেই আনুগত্যকে কিনে নিতে চায় সার্বভৌমত্ব নিজেদের জন্য তারা দাবি করেসলাম দাওয়াত দিচ্ছেন আল্লাহামতাল্লাহ তিনি হচ্ছেন সার্বভৌম ক্ষমতার মালিক তিনি হচ্ছেন রব এই বক্তব্যের বিরুদ্ধে নিজের গ্রহণযোগ্যতাকে প্রমাণের জন্য ফেরাউন সামান্য মিশরের বুকে তার রাজত্বের কথা বলছিল সে বলছিল এই যে নদীগুলোকে দেখো আমার প্রসাদের সামনে দিয়ে নিজ দিয়ে বয়ে চলছে তোমরা কি দেখছ না সুভান আল্লাহ আল্লাহ রাজত্ব হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎব্যাপী বিস্তৃত এই মিশরের রাজত্বের অংশ আল্লাহর সেই সুবিশাল ক্ষমতার সামনে রাজত্বের সামনে কিভাবে সামান্য মিশরের এই সাম্রাজ্য এই মালিকানা এই বয়ে চলা নদীগুলো তুলনা হতে পারে কিন্তু এই সহজ সত্যটুকু বোঝার জন্য সর্বপ্রথমে প্রয়োজন একটি আলোকিত অন্তরের যেটা সেই মিশরবাসীদের ছিল না যার কারণে আলোচনা বলেছেন তারা নিজেরাও ছিল এক ফাসেক জাতি দুর্নীতিগ্রস্ত জাতি তারা নিজেরাও ছিল এক অসৎ জাতি একটি আলোকিত অন্তরী পারে আসমান জমিনের মালিকানা এবং মূলকের বিপরীতে রাজত্বের মতো তুচ্ছ সামান্য একটা সাম্রাজ্যের পার্থক্য নির্ণয় করতে মিশরবাসী যারা নিজেরাও ছিল এক ফাসেক জাতি ফেরাউনের প্রাসাদের নিজ দিয়ে নদীগুলো দেখে তারা মুগ্ধ হতো বিমোহিত হতো ফলে তাদেরকে খুব সহজেই বিভ্রান্ত করা গেল ফের তাই করল এগুলো দেখিয়ে সে মানুষকে বিভ্রান্ত করল সে দাবি করল মুসার থেকে সেই শ্রেষ্ঠ নদীগুলোকে যে আমার যাচ্ছে আল্লাহর কথা আল্লাহর বরত্বের কথা আর ফের বলছে সামান্য মিশরের রাজত্বের কথা যদি তারা তাদের চিন্তা শক্তিকে ব্যবহার করত তারা বিভ্রান্ত হত না চিন্তাশক্তি এমন একটা নিয়ামত জ্যালাসভাতালা আমাদের সবাইকে দিয়েছেন যার মধ্যে চিন্তা করার কোন ক্ষমতাই নেই সে তো পাগল এবং উন্মাদ প্রতিবন্ধী উন্মাদ ছাড়া পাগল ব্যক্তি ছাড়া প্রত্যেক ব্যক্তিকে আলোচনা চিন্তা করার ক্ষমতা দিয়েছেন এক একজন এক কাজে সে চিন্তা শক্তিকে ব্যবহার করে তাদের অন্তর ছিল দূষিত তারা নিজেরাও ছিল এক ফাঁসেক জাতি তারা তাদের চিন্তা শক্তিকে ব্যবহার করত না বুঝার চেষ্টা করত না এই কারণে আমরা দেখতে পাই মোসা আল্লাহামের হাতে বিভিন্ন মহদিজা প্রকাশিত হয়েছিল যেগুলো তাদের ইমান আনতে সহায়ক হতে পারত এবং তাদের মধ্যে যাদের ভিতরে কল্যাণ ছিল তারা ইমান এনেছিল একের পর এক অলৌকিক ঘটনা তাদের সামনে প্রকাশিত হলেও অবশিষ্ট মিশরবাসী তাদের অবাধ্যতাই প্রকাশ পেতে থাকে এই বাস্তবতার মাধ্যমে আল্লাহ সেই বক্তব্যের সত্যতাই প্রকাশিত হয় যারা হেদায়তের যোগ্য নয় তারা কখনো অলৌকিক ঘটনা দেখে হেদায়াত লাভ করতে পারে না এ কারণে আমরা দেখতে পাই আল্লাহ রাসুলকে বলা হয়েছে অন্ধকে আপনি কখনো দেখাতে পারবেন না বধির ব্যক্তিকে আপনি কখনো শোনাতেও পারবেন না মিশরের নয়। এই মূল সার্বভৌমত্ব এটাকে আমার নয় এর মাধ্যমে ফেরাউন সার্বভৌমত্বকে নিজের দিকে দাবি করার সাথে সাথে নিজের রাজত্ব প্রভাবশালী শক্তিশালী অবস্থান এবং সামরিকভাবে বিজয়ী থাকার প্রসঙ্গকে উপস্থাপন করেছে মুসাল্লাহ্লামের দাওয়াতকে অস্বীকার করার একটা অভিবাদ বা প্রমাণ হিসেবে কুফারদের এই বাহ্যিক সামরিক শক্তিতে প্রভাবশালী বা বিজয়ী থাকা তাদের হাতে অথরিটি থাকা এই প্রসঙ্গে কিছু বিষয় আলোচনা করা প্রয়োজন শুরুতে আমার দেখতে পাই ফেরাউন মুসাল মুসাল্লা দাওয়াতকে আদর্শগতভাবে পরাজিত করার অনেক চেষ্টা করেছে কিন্তু প্রত্যেকটি প্রতিষ্ঠায় শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে সে রাজদরবার থেকে শুরু করে জাদু প্রতিযোগিতা পর্যন্ত প্রত্যেকটি স্থানে ফেরাউন ছিল মিথ্যার পক্ষে মুসা এবং হারুন আলহিমুসাল্লাম তারা ছিলেন হকের পক্ষে এটা স্পষ্ট হওয়ার পরেও কেন অধিকাংশ মানুষ ইমান আনল না কুরন আল্লাহ বলেছেন অল্প কিছু বালক ব্যতীত তার সম্প্রদায়ের কেউই ইমান আনল না এর পেছনে অন্যতম মূল কারণ ছিল দুইটি এক নম্বর ফেরাউনের সম্প্রদায় দলবল তারা ছিল সামরিকভাবে বিজয়ী শক্তিশালী প্রভাবশালী কাজে অধিকাংশ মানুষ ইমান আনলো না এই ভয়ে যে ফেরাউন এবং তার লোক লস্কর তারা অত্যাচার করতে পারে নিবীড়ন করতে পারে দুই নম্বর বিষয় ছিল ফেরাউনের লোকজনের অর্থনৈতিকভাবে জাগজমক বৃত্তশালী প্রভাবশালী অবস্থায় থাকা অনেক মানুষ তারা শ্রেষ্ঠত্ব বিচার করে ধন সম্পত্তির আধিক্য দেখে কিছু কিছু মানুষ শ্রেষ্ঠত্ব বিচার করে ধন দেখে শ্রেষ্ঠত্ব বিচারের মানদণ্ড হচ্ছে কে হকের পক্ষে কে মিথ্যার পক্ষে যে ব্যক্তি হকের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ কিন্তু দুঃখজনকভাবে বাস্তবতা হচ্ছে এটাই যে বর্তমান পৃথিবীতে অনেক মানুষ রয়েছেন যারা শুধুমাত্র ধন আধিক্য দেখে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব উত্তম অধম এগুলো বিচার করে থাকেন ফেরাউনের অর্থনৈতিক সমৃদ্ধ ছিল তাদের ধনসম্পদ ছিল হনভাণ্ডার ছিল এগুলো দেখে অনেকে বিভ্রান্ত হয়েছিল এক নম্বর পয়েন্ট ছিল ফেরাউন ছিল সামরিকভাবে বিজয়ী প্রভাবশালী আদর্শগত বিজয়ের সাথে সাথে বিজয় মুসলিম করেন কোন বড় বাধা না। ফলে আমরা ইতিহাস থেকে দেখতে পাই দলে দলে মানুষ আল্লাহর দিনে প্রবেশ করতে শুরু করে এবং এই বাস্তবতা আল্লাহ রসুলামের জীবনী থেকেও আমরা দেখতে পাই মক্কার প্রথম দশ বছরে কারা দাওয়াতের কাজ করেছেন নিজে দাওয়াত পেশ করেছেন বড় বড় সাহাবি আউবকর ওমর আলী ওসমান তারা ছিলেন দায়ী কিন্তু এরপরও মক্কার প্রথম দশ বছরে খুব অল্প সংখ্যক মানুষই ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু মক্কা বিজয়ের পরে কি ঘটল দলে দলে মানুষ আল্লাহ দিনে প্রবেশ করতে শুরু করলো। সামরিক প্রভাব বর্তমান বিভ্রান্ত মুসলিমরা পশ্চিমাদের অনুকরণ করে অনুসরণ করে শুধুমাত্র তাদের সামরিক বিজয়ী অবস্থান থাকার কারণে কুফ্ফার শক্তি যখন সামরিকভাবে বিজয়ী থাকে এটা আল্লাহর দিন গ্রহণের পথে মানুষের আল্লাহর দিন গ্রহণের পথে একটা বড় বাধা হিসেবে কাজ করে বর্তমান যুগের ফেরাউনি রাষ্ট্র ইউরোপ আমেরিকা রাষ্ট্রগুলোর তাদের জীবনযাত্রার মান কী তাদের নীতিনৈতিকতা তাদের সংস্কৃতি তাদের সমাজ ব্যবস্থা তাদের পারিবারিক জীবন কিছুতে ইসলামের চেয়ে উন্নত নয় কিন্তু কি কারণে বিভ্রান্ত মুসলিমরা তাদের আদর্শগুলোকে নকল করে এটা তাদের সামরিক বিজয়ের প্রভাব ঐতিহাসিক ইবনে খালদ রাহিমল্লা তার একটি অধ্যায়ের তিনি শিরোনাম দিয়েছেন যার অনুবাদ আমরা বলতে পারি মানুষ তার রাজন্যবর্গের মতাদর্শকে গ্রহণ করে থাকে। বাস্তবতা মানুষ যারা বিজয়ী থাকে দুনিয়াতে তাদের আদর্শকে গ্রহণ করে থাকে বিজয়ী বলতে সামরিক অর্থে সামরিক শক্তিতে যারা প্রভাবশালী সেই রাজন্যবর্গের মতাদর্শকে মানুষ গ্রহণ করে থাকে এবং এই জন্য ফেরাউন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সবার প্রথমে সেই কথাটি বলেই তাদেরকে বিভ্রান্ত করেছে মিশরের রাজত্ব মিশরের সার্বভৌমত্বিশরের মূলক এটাকে আমার কাছে নেই এই বক্তব্যকে ফেরাউন আরেকটি বাক্যের মাধ্যমে দীর্ঘায়িত সামনে দিয়ে বয়ে যাচ্ছে না তোমরা কি দেখছ না একদিকে নিজের প্রভাব প্রতিপত্তিকে জানান দিয়ে বিপরীতে মৌসা আলাহ ইসলামের জাতির করুণ অবস্থা শোচনীয় অবস্থা পরাজিত অবস্থা নিয়ে ফেরাউন বিদ্রুপ করল দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা মৌসা আল্লাহ ইসলামের জাতির পরাজিত অবস্থা তাদের দাসত্ব তাদের অর্থনৈতিক দুর্বল অবস্থা নিয়ে ফেরাউন খোটা দিল এবং ব্যক্তিগতভাবে আক্রমণ করল ফেরাউন বলল আমি কি সেই ব্যক্তি থেকে উত্তম নয় শ্রেষ্ঠ নয় যে ব্যক্তি নিজের পর্যন্ত স্পষ্ট হয়ে বলতে না আমরা আলোচনায় বলেছি যে মুসাভাবে কিছুটা জড়তা ছিল এবং এ কারণে ফেরাউন তাকে সেই ইস্যু নিয়ে হাসি ঠাট্টা বিদ্রোপ করল কটাক্ষ করল তিন নম্বর পয়েন্ট ফেরাউনের ভাষণে যার সাহায্যে ফেরাউন মানুষকে বিভ্রান্ত করেছিল সেটা হচ্ছে তার অর্থনৈতিক সমৃদ্ধিভব ফেরাউন তাকে স্বর্ণের বালা পরিয়ে দেওয়া হল তার সাথে আসল না ফেরেস্তেরা দল বেঁধে ফেরাউনের চিন্তাচেতনার দিকে যদি আমরা লক্ষ্য করি ফেরাউন ভালো মন্দ উত্তম আধম শ্রেষ্ঠত্ব বিচারের জন্য মাপকাঠি কি নিল ধন সম্পত্তি শ্রী মোসাল্লাহ ইসলামকে নিচ ব্যক্তি হীন ব্যক্তি হিসেবে আখ্যা দিচ্ছে কারণ তার বক্তব্য অনুসারে মোসাদাম যদি ফেরাউন থেকে উত্তম হতেন কেন তাকে স্বর্ণের বালা দেওয়া হল না কেন তাকে না না কেন আসলেন ভাণ্ডার থেকে মানুষকে বিচারের মানদণ্ড যার কাছে বেশি ধন আছে সে শ্রেষ্ঠ যার কাছে ধন নেই তিনি হচ্ছেন অধম হিনী শুরুতে ফেরাউনের সাথে মুসাদামের সংঘাত ছিল কে সত্যবাদী কে মিথ্যাবাদী সেই সংঘাত দরবার থেকে জাদুর প্রতিযোগিতা পর্যন্ত কিংবা পরবর্তী নিদর্শনগুলোর মাধ্যমে বারবার প্রমাণিত হয়েছে মুসাআ হারুন আল্লাহাম তারা হচ্ছেন হকের পক্ষে সত্যের পক্ষে বিপরীতে ফেরাউনের লোক লস্কর তারা হচ্ছে সুস্পষ্ট মিথ্যাবাদী কাজেই সত্য কিংবা মিথ্যাকে যদি মানদণ্ড ধরে প্রশ্ন করা হয় শ্রেষ্ঠকে উত্তর আসবে হারুন এবং মুসা কাজেই ফেরাউন সুকৌশলে শ্রেষ্ঠত্ব যাচাইয়ের সেই মানদণ্ডকে পরিবর্তন করে দিল সত্য বা মিথ্যা নয় এবারে সে ধন কে বানিয়ে দিল শ্রেষ্ঠত্ব বিচারের মাপকাঠি এর মাধ্যমে পৃথিবীতে একশ্রেণী যারা কাফেরদের পথ পোশাক আদর্শ লেনদেন আচার সবকিছু নকল করছে প্রশ্ন করা হয় ভাই আপনি একজন মুসলিম আপনি কুরআ বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন রাসুজুলের হাদিসকে বিশ্বাস করেন এই পথ সত্য এবং সঠিক সেটাকেও বিশ্বাস করেন কিন্তু অনুসরণ কেন করছেন কাফিরদের দেখানো পথ তাদের পোশাক তাদের আদর্শ তাদের আচার আচরণকে তখন তারা বলবে তারা বলে ওদের দেশের দিকে দেখুন আর আমাদের দেশের দিকে দেখুন ওদের ভূমি দেখুন আর আমাদের ওরা কত ধনী আর আমরা কত গরিব ওদের জীবনযাত্রা মান কত উন্নত তাদের কত বহুল জীবনযাত্রা অর্থনীতি কত সমৃদ্ধশালী কত ধন সম্পত্তির আধিক্য তাদের রাস্তাঘাটের অবস্থা দারান কোঠা এগুলো দেখুন সম্পদ ধনদৌলত জাঁকজমক বিলাস বৈভব এগুলোর ধোকার পরে মানুষ সত্য বুঝার পরেও অনুসরণ করে মিথ্যা আল্লাহ আমাদেরকে এই মারাত্মক ধোকা থেকে রক্ষা করুন যে ধোকার মাধ্যমে ফেরাউন মিশরের মানুষদেরকে বিভ্রান্ত করেছিল ফেরাউন প্রশ্ন করেছিল কেন তাকে স্বর্ণের বালা পরিয়ে দেওয়া হল না এর উত্তর হচ্ছে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ধন সম্পদ থাকা জরুরি নয় ধন থাকা জরুরি নয় দ্বিতীয়ত মুসা ইসলাম যদি ধনী হতেন আল্লাহ মোহামান যদি তাকে সম্পদ দিতেন তিনি নারীদের মতো বালা পরে বসে থাকতেন না নারীদের মতো বালাপড়ে বসে থাকা মোসারামের মতো সুপুরুষের পক্ষে সুশোভন কোন আচরণ নয় এটা একটা নির্দেশক ফেরাউনের ফিতরাত এবং স্বভাব চরিত্র নষ্ট হয়ে গিয়েছিল ফেরাউন প্রশ্ন করল কেন তার সাথে কোন ফেরেস্তারা নেই কেন তারা দলভেধে আসতেন না যেভাবে ফেরাউন শোডাউন করে ফেরাউনের সামনে থাকে অসংখ্য প্রহরী পেছনে থাকে প্রহরী মোসার কি আছে ফেরেস্তারা দলভেধে তার সাথে আসল না কেন কেন তাকে বনি ইসরায়েলের দরিদ্র ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা নিতে হয় সুতরাং মূসা হচ্ছে অধম এবং নিচ এভাবেই সমস্ত যুগের জালিমরা চিন্তাভাবনা করে থাকে এভাবেই সে তার জাতিকে বোকা বানিয়ে পথভ্রষ্ট করল আর তারা তার আনুগত্যকে মেনে নিল নিশ্চয়ই তারাও ছিল এক ফাঁসে জাতি অদ্ভুত একায়াত আল্লাহ মোহামতলা বলছেন ফেরাউন তার জাতিকে পথভ্রষ্ট করল বোকা বানিয়ে ফেরাউন তাদেরকে পথভ্রষ্ট করল আর তারা তার আনুগত্যকেই মেনে নিল ফেরাউন তাদের উপর অত্যাচার করল নিপীড়ন করলো জুলুম করল এরপরও তারা তার আনুগত্যকেই মেনে নিল কেন মেনে নিল কারণ জাতি হিসেবে তারাও ছিল এক ফাঁসেক জাতি অসৎ জাতি দুর্নীতিগ্রস্ত জাতি এরকম আপনি যদি একা চুরি করেন দশজন ব্যক্তি আপনাকে বাধা দেবে কিন্তু যদি আপনার চুরির মাল সম্পত্তি পাঁচজন ব্যক্তির মধ্যে বন্টন করে দেন তাদেরকেও যদি অসৎ বানিয়ে ফেলেন তখন আপনার চুরি করা অনেক সহজ হয়ে যাবে একইভাবে যখন একটা জনসমষ্টি যখন একটা জাতি যারা ফেরাউনের মতো অত্যাচারী জালিম শাসকদেরকে অনুসরণ করে তাদের আনুগত্যকে মেনে নেয় এর মাধ্যমে প্রমাণিত হয় জাতি হিসেবে তারাও দুর্নীতিগ্রস্ত তারাও বক্তব্য যে জনসমষ্টি অত্যাচারী হওয়ার পরেও অত্যাচারী রাজা শাসক নেতাকে আনুগত্য করে তারা হচ্ছে নিজেরাও অসৎ জাতি কারণ কোন জাতির মধ্যে যখন আত্মসম্মানবোধ থাকে এবং সেই জাতিকে যখন একটি শক্তি অত্যাচার নিপীড়ন করে তার কিছুতেই সেই শক্তিকে আনুগত্য করতে পারে না আত্মসম্মান যে জাতির মধ্যে রয়েছে মান মর্যাদা যে মধ্যে রয়েছে তাদের উপরে কখনোই জালিমরা টিকে থাকতে পারে না শুধুমাত্র তখনই টিকে থাকতে পারে যখন সেই জাতি নিজেরাও হয় অসৎ নিজেরাও হয় ফাসেক এবং দুর্নীতিগ্রস্ত সুহান আল্লাহ এই আয়াতটির দিকে আমাদের বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন যদি আমাদের এই ইচ্ছা হয় যে আমরা কোরআন থেকে আমাদের মুক্তির পথ খুঁজে নেব যদি আমরা ইচ্ছা করি জালি মুরতার শাসকদের হাত থেকে আমরা মুক্তি লাভ করব এ দিকে আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন আমাদের এই ভূখণ্ডের কথা নয় যখন এই ভূমি ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা সমৃদ্ধ ভূমি বাংলা ছিল সমস্ত ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সম্পদশালী সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল মুসলিম শাসন হল ইংরেজদের আগমন হল সমগ্র ভারতবর্ষের মধ্যে এই বাংলা সবার আগে ইংরেজদের হাতে চলে গেল পরের কাহিনী পরের ইতিহাস আমরা জানি জানি কিভাবে ইংরেজ্রাপ্ট করল আমাদের সম্পদ লুট করল এবং যখন এই অঞ্চল থেকে তাদের লুটে নেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট থাকল না স্বাধীনতা দেওয়ার নাম করে এমন কিছু মানুষদেরকে তার ক্ষমতা দিয়ে গেল যারা তাদের থেকেও বেশি দুর্নীতিবাস তাদের থেকেও বেশি অত্যাচারী এই অঞ্চলের মানুষদের জন্য লজ্জার বিষয় এই ভূখণ্ড সারা পৃথিবীতে পাঁচ বারের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন সমাজের প্রত্যেকটি অংশে আমরা জানি দুর্নীতি করাপশন অব্যবস্থাপনা প্রবেশ করেছে রাজধানী বসবাসের অযোগ্য খাদ্যে ভেজাল ফলমূল শাকসবজিতে ফরমালিন শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে কি হচ্ছে না আমাদের দেশে আমাদের উচিত দোষারোপ করা বাদ দিয়ে সমাধানের পথ খোঁজা মুসলিম জাতি বনে ইসরাইল। তারাও ছিল তেমনি ভাবে এক অধপতিত জাতি আল্লাহ তাদের মুক্তির পথ দেখিয়ে দিয়েছেন সম্মানের ইজতের দিয়েছেন সেই রাস্তা কি ছিল সেই রাস্তা ছিল ইসলাম লাঞ্ছিত নিচু অপমানিত আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে যদি আমরা ইসলাম বাদে অন্য কিছুর মধ্যে সম্মান খুঁজি আবার আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত এবং নিচু করে দেবেন সুহান আল্লাহ এই বক্তব্যের বাস্তবতা আমাদের দেশের প্রেক্ষাপট আমাদের দেশের উদাহরণ থেকে ভালো হওয়ার কথাই বোঝা পারে আমরা দিন দিন যত বেশি কুফারদেরকে অনুকরণ করছি অনুসরণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছি আমাদের অবস্থা তত নিচু হচ্ছে তত শোচনীয় হচ্ছে বাস্তবতা তো এটাই আমরা এমন এক বাসের যাত্রী যেই বাসের চালকের কোনো নিয়ন্ত্রণ নেই এমন এক জাহাজের যাত্রী যে জাহাজ ডুবতে শুরু করেছে প্রচন্ড গতিতে আমরা চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি আর এর নেতৃত্বে রয়েছেন আমাদের তাগুতেরা ফেরাউন এবং তার মন্ত্রী পরিষদ সম্পর্কে আল্লাহ বক্তব্য হচ্ছে আল্লাহ বলেছেন আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম তারা জাহান নামের দিকে আহ্বান করতো মাধ্যমে। ফেরাউন সার্বভৌমত্বকে নিজের জন্য দাবি করেছিল সেই একই বিষয় একই বাস্তবতা আমরা দেখতে পাই বর্তমানের সার্বভৌমত্বকে মানুষের দিকে জনগণের দিকে আরোপিত করা হলেও সত্যিকার অর্থে মানুষ বা জনগণ তাদের শাসকদের কি এই সার্বভৌম ক্ষমতা প্রদান করেছে জনগণ শাসকদেরকে ক্ষমতা দিয়েছে তোমরা ইচ্ছা মতো জীবন বিধান তৈরি কর জীবন বিধান দিয়ে সিস্টেম দিয়ে বর্তমানে বিশ্বকে চালানোর চেষ্টা করা হচ্ছে যা একটা ত্রুটিপূর্ণ সিস্টেম উদাহরণ হিসেবে মানুষ নিজেই নিজের হাতে বৈধ অবৈধ নির্ধারণ করার ক্ষমতা তুলে নিয়েছে মানুষ নিজেই নিজের জন্য বৈধ ঠিক করছে অবৈধ ঠিক করছে ফলাফল আল্লাহ সুতল্লা যা নিষিদ্ধ করেছেন হারাম করেছেন মানুষ সেই নিষিদ্ধ মন্দ কাজগুলোকে বৈধ করে দিচ্ছে আল্লাহাল যা হালাল করেছেন বৈধ করেছেন মানুষ সেগুলোকে নিষিদ্ধ করে দিচ্ছে হারাম করে দিচ্ছে। মানুষ জিনা, পরকিয়া যৌন ব্যবসা থেকে শুরু করে মদের ব্যবসা কিংবা সমকামিতা পর্যন্ত সবকিছুকে বৈধ করে দিচ্ছে আইন তৈরি করে সুদের ব্যবসা তো কত আগেই বৈধ করে দিয়েছে অপরাধের শাস্তির বিধানগুলোকে পরিবর্তন করে ফেলেছে ধনী প্রভাবশালী ব্যক্তিদের শাস্তি হবে না বিচার হবে না এমন ফাঁক ফোঁকোর রেখে তারা আইন তৈরি করছে ফলাফল হিসেবে যারা নির্যাতিত তারা আরও নির্যাতিত হচ্ছে যারা ন্যায় চাচ্ছে তারা আরো নির্যাতিত হচ্ছে তারা মার খাচ্ছে অশান্তি এর এক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে। নানুষের তৈরি করা দিন এটা দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা মানবরচিত বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করা এটা হচ্ছে অশান্তির মূল কারণ সার্বভৌমত্বকে মানুষের দিকে আরোপিত করা কারা সেই অশান্তির কারণ একটি ক্ষুদ্র গোষ্ঠী একটি ক্ষুদ্র গোষ্ঠী যারা হচ্ছে তাগুত এবং আলমালা তাগুতের সহযোগী নেতা শ্রেণী সর্দার শ্রেণী কোন একটি জাতির আত্মহনন বা রাষ্ট্রের পতনের প্রধান বাহন হচ্ছে তারা নিজেরাই ওই জাতি নিজেরাই নিজেদের ধ্বংসের কারণ প্রচারণা পাথর ও পরিকল্পনা হতে পারে বাইরের একটি জাতির কিন্তু সেই ধ্বংসাত্মক কর্মসূচিগুলো কারা বাস্তবায়ন করে সেই বাস্তবায়ন হয় ভেতর থেকেই আল্লাহ বলেছেন তারা তার আনুগত্য করল কারণ তার নিজেরাও ছিল এক ফাঁসের জাতি কি উদ্দেশ্যে এই ক্ষুদ্র শ্রেণী তাগুত এবং আলমালা তারা অশান্তি সৃষ্টি করে দুইটি লোভ সম্পদের লোভ এবং ক্ষমতার লোভ এবং নিজেদের এই স্বার্থ উদ্ধারের জন্য তারা মানুষকে করে রাখে। মানুষের একটি সহজাত বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশ মানুষ অনুকরণ করে স্রোতের অনুসরণ করে বিশ্লেষণ খুব কম সংখ্যক মানুষই করে মুসা আল্লাহ সালামের যুগে ফেরোয়ান এবং তার পারিশবর্গ তারা ছিল ক্ষুদ্র এক মানব গোষ্ঠী যারা মানুষদেরকে বিভ্রান্ত করে জাহান নামীর রেখে আহ্বান করছিল মানুষের এই দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে ভেরার পালের মতো যারা অন্ধভাবে অনুসরণ করতে পছন্দ করে দেখতে পাই প্রত্যেক নবী আল্লাহ প্রত্যেক নবীকে দিয়ে মেষ পালন করার দায়িত্ব পালন করিয়েছেন প্রত্যেক নবীর ছিলেন পথ ভালো কিংবা খারাপ সবসময়ে অল্প সংখ্যক মানুষই দেখায় বিপরীতে বেশি সংখ্যক মানুষ সে অল্প মানুষের দেখানো পথকে অনুসরণ করে ধ্বংসের কাজ যুগে যুগে ক্ষুদ্র মানব গোষ্ঠী করেছে আর দল বেঁধে অধিকাংশ মানুষ তাদেরকে অনুসরণ করেছে মেনে নিয়েছে তাদের আনুগত্যকে মেনে নিয়েছে ফলাফলে তারাও ধ্বংস হয়েছে এই ক্ষুদ্র মানবগোষ্ঠী তখনই আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে যখন আপনি নিজে তাদেরকে আপনার অন্তরে আসন করে দেবেন এবং এটা কখন হয় যখন মানুষ কুরআন হাদিস আম্বি আলহিম ইসলামের জীবন থেকে সম্পর্ক হারিয়ে ফেলে তখন জনতা হয়ে পড়ে মানসিকভাবে অবসাদগ্রস্ত খাঁচার ভেতরে রুহ থাকে কিন্তু সেই রুহের মধ্যে কোন ইমানি শক্তি থাকে না কোন স্পিরিট থাকে না তাগুতেরা স্বল্প বা দীর্ঘমেয়াদী লাভের জন্য মানুষদেরকে চিন্তা শক্তিহীন বুদ্ধি প্রতিবন্ধী করে রাখে চিন্তা চেতনার কোন বিকাশ করতে দেওয়া হয় না অকার্যকর করে রাখা হয় দায়িত্বশীলতা শেখানো হয় না মাত্র সতেরো বছর বয়সে মুহম্মদ বিন কাসিম রেমাহুল্লা তিন সেনাপতি দায়িত্ব পালন করেছেন সিন্ধু বিজয়ী করেছেন ইসলামের পতাকাকে উড্ডিন করেছেন আর আজকে সতেরো বছর দূরে থাকুক তিরিশ বছর হয়ে গেলেও মানুষ বাচ্চাদের মতো কম্পিউটার গেম খেলে দেশের পত্রপত্রিকাগুলোর শিরোনাম দখল করে নেয় ক্রিকেট ফুটবল ইত্যাদির খবর হয়ে যায় শিরোনাম যেন কোথাও কোন অশান্তি নেই কিন্তু বাস্তবতা কি সর্বত্র মুসলিমদের যান মালের নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে মুসলিমদের রক্ত ধরছে সম্ভ্রম নষ্ট হচ্ছে সেগুলো থেকে বিরত থেকে খেলতামাশায় মত্ত থাকা সেগুলোকে দেশের প্রধান সংবাদ হিসেবে প্রচার করা সেগুলো নিয়ে ব্যস্ত থাকা আলোচনা করা এটা মানসিক বিকারগ্রস্ততা না হলে আর কিসের মাধ্যমে আমরা মানসিক বিকারগ্রস্ততার উদাহরণ খুঁজে পাব এবং এই বাস্তবতাকে প্রকাশ করেছিল কলোনিয়াল যুগের ব্রিটিশ রাষ্ট্রনায়ক বেঞ্জামিন ডিজরেলি সে একবার মন্তব্য করে বলেছিল বিশ্ব এখন নিয়ন্ত্রিত হয় এমন একটি শক্তি দ্বারা যারা সর্বদাই থাকে পর্দার অন্তরালে কে সেই অদৃশ্য শক্তি সেই অদৃশ্য শক্তি হচ্ছে মিনাল মানুষদের মধ্য থেকে জিনদের মধ্য থেকে যারা শয়তান তারাই হচ্ছে পর্দার সেই অন্তরালের শক্তি যারা পেছন থেকে কলকাঠি করে বলেছেন মুসলিম ভূমির দালাল শাসকেরা তারা হচ্ছে আমেরিকার পকেটে আমেরিকানরা তারা হচ্ছে ইহুদীদের পকেটে আর ইহুদিরা তারা হচ্ছে শয়তানের বলেছেন। ফেরাউন তার বনি ইসরায়েল জাতিকে নিজের দাস জাতিতে পরিণত করেছিল বর্তমান যুগের ফেরাউনেরাও মুসলিম জাতিকে নিজেদের দাসে পরিণত করেছে কিন্তু কিভাবে পরিণত করেছে প্রথমত মানুষকে দুর্নীতিগ্রস্ত করাপ্ট করে ফেলার মাধ্যমে সরকারি বেসরকারি সংস্থা গোষ্ঠী কিংবা ব্যক্তি অনেকে অনেকভাবে এই উদ্দেশ্যে তাগুতের সাথে সহযোগী হয়ে কাজ করে যাচ্ছে প্রচারণা পরিকল্পনা পাথেও ভিন্ন একটি জাতির হতে পারে কিন্তু এই কর্মসূচিগুলো বাস্তবায়ন হয় সবসময় ভেতর থেকে ফেরাউনের দরকার ছিল বনি ইসরায়েলের মধ্য থেকে একজন ব্যক্তির বিশ্বাসঘাতক কারুনের হিরউনে দরকার ছিল কারুনের তেমনি ভাবে রবার্ট ক্লাইভের দরকার ছিল মির্জাফর রায় বল্লভ এবং জগৎ শেটের বুশ আমাদের দরকার হয় হামিদ কারজাই এবং নুরিয়াল মালিকের তাদের এই কর্মসূচির অনেক রূপ অনেক রঙ যার মাধ্যমে তার মানুষদেরকে বিভ্রান্ত করে রেখে দুর্নীতিগ্রস্ত করে রাখে দাস জাতিতে পরিণত করে সেই থেকে আমরা উল্লেখ করার চেষ্টা করছি একটি স্যাম্পল বা নমুনা থেকে নমুনাটি হচ্ছে তাদেরই রচিত একটি প্রবন্ধ বিশ্ব সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকার সামরিক বাহিনীর একজন কর্মকর্তা তিনি এই বিষয়ের উপর একটি গবেষণামূলক প্রতিবেদন লিখেছেন যার শিরোনাম হচ্ছে এরকম কোনো গুলি খরচ না করে কোনো বুলেট না খরচ করে এক ফোঁটা রক্ত না ঝরিয়েও কিভাবে একটা জাতির পতন ঘটানো সম্ভব কেমন করে একটা জাতির পতন ঘটানো যায় এই প্রবন্ধে তিনি বলেছেন এই কাজটি নিতে হয় ভেতর থেকে ভেতর থেকে কাজটি করে নিতে হয় সেই জাতির সমাজ এবং রাষ্ট্রকে ব্যবহার করে তিনি বলেছেন অতীতে এই কাজটি করা বেশ কঠিন ছিল দীর্ঘ সময় প্রয়োজন প্রযুক্তি এখন সেই কাজকে সহজ এবং সংক্ষিপ্ত করে ফেলেছে অ্যাক্টিভিটিস যেমন প্রচারণা এবং দখলদারিত্ব এমনভাবে চলবে যেন সমাজ এবং রাষ্ট্র স্বেচ্ছায় নিয়ন্ত্রণে আসতে চায় এই জন্য সমাজ এবং রাষ্ট্রের ভেতরকার মানসিকতাকে পরিবর্তন করে জাতিকে দাস সুলভ মানসিকতায় পরিবর্তন করে নিয়ে আসতে হবে বন্য হাতিকে সার্কাসে খেলা দেখানোর জন্য ধরে নিয়ে আসা হয় এরপর বন্য হাতি সে মুক্তির জন্য অনেক চেষ্টা করে তাকে লোহার শিকল পরিয়ে দেওয়া হয় বারবার সেই লোহার শিকল ছিঁড়তে চেষ্টা করে ব্যর্থ হয়ে হাতি একসময় ধরে নেয় যে তার পক্ষে আর মুক্তি লাভ করা সম্ভব নয় তখন সে আর মুক্তির কোন চেষ্টা করে না এমন কি তখন যদি সে বন্য হাতিকে সামান্য দড়ি দিয়েও বেঁধে রাখা হয় হাতি মনে করে এটা তার পক্ষে আর ছিঁড়া সম্ভব নয় লোহার শিকলের থেকে বড় শিকল যদি আপনার অন্তরে দাসত্বের শিকল পরে যায় সেই কর্মকর্তা তিনি লিখেছেন যে বিষয়গুলো একটা রাষ্ট্র এবং জাতিকে দিক নির্দেশনা প্রদান করে ভালোবন্দের পার্থক্য বুঝার ক্ষমতা দেয় যে বিষয়গুলো সেগুলোকে সবার প্রথমে নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ ইমান বিশ্বাস সামাজিক মূল্যবোধ এবং পরিবার প্রচারণার মাধ্যমে আন্দোলনের মাধ্যমে এই বিশ্বাস গ্রহণের স্থানগুলোকে ঘৃণীত এবং তুচ্ছ করে সেখানে নতুন নিয়ন্ত্রিত মূল্যবোধ এবং বিশ্বাস সৃষ্টি করতে হবে যা চলবে ক্ষমতাধর ব্যক্তিদের নির্দেশে আলমালাদের নিদেশে আল মালাদের নির্দেশে তাগুতের নির্দেশে সেন্টার অব গ্র্যাভিটির উপর পদার্থবিজ্ঞানের ভাষায় সেন্টার অব গ্র্যাভিটি হচ্ছে সেই বিন্দু যেখানে একটা বস্তুর সমস্ত ভর কাজ করে তবে এখানে সেন্টার অব গ্র্যাভিটির মাধ্যমে বোঝানো হচ্ছে মানুষের আদর্শ গ্রহণের স্থানটিকে আক্রমণ করতে হবে মানুষ আর যন্ত্রের পার্থক্য কি যন্ত্রকে যা কমান্ড করা হবে সে তাই করবে কিন্তু মানুষটা করবে না যতক্ষণ না সে নিজে ওই কাজের জন্য মোটিভেটেড হচ্ছে প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে কিছু মূল্যবোধ কিছু বিশ্বাস কিছু চিন্তা কিছু আদর্শ কাজে একজন মানুষকে নিয়ন্ত্রণ করে তার মূল্যবোধ বা আদর্শ মুসলিমদের জন্য সেই আদর্শের স্থানটি হচ্ছে ইসলাম কুরআন এবং হাদিস একটি জাতির গর্ব করার সমস্ত বিষয়গুলোকে গৌরবের বিষয়গুলোকে বুদ্ধিমত্তার সাথে তুথ্য করে ফেলতে হবে সেটা হতে পারে পোশাক যেমন পর্দা বা হিজাব অথবা শারীরিক অবয়ব যেমন কেউ যদি মনে করে দাড়ি রেখা ইমানের অংশ তাকে তথ্য এবং অনাকাঙ্ক্ষিত করে ফেলতে হবে ফলে সাধারণ মানুষ তাদের সেন্টার অব গ্র্যাভিটি হারিয়ে জীবন ধারণের বেঁচে থাকার নতুন উদ্দেশ্যকে আঁকড়ে ধরবে যে উদ্দেশ্য নিয়ন্ত্রণ করবে তাগুত এবং এবং এই জন্য মিডিয়াকে সংবাদ মাধ্যমকে পূর্ণ হবে। যেন এই মাধ্যম শুধুমাত্র চাহিদা মোতাবেক সত্য অর্ধেক সত্য বা লিমিটেড ট্রুথ বলে তার ব্যবস্থা নিতে হবে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে বেশিরভাগ দর্শক বেশিরভাগ মানুষ তারা হচ্ছে অলস যারা অধিকাংশ সময়ে খবর সঠিক না মিথ্যা তারা যাতে করে দেখে না ফলে তারা সংবাদ মাধ্যমের মিডিয়ার দেখানো সমস্ত ছবিকেই সত্য এবং বাস্তব বলে বিশ্বাস করে এই মাধ্যম দিয়ে জনগণকে বিভক্ত করে মিথ্যার মধ্যে ভ্রান্তির মধ্যে ডুবিয়ে রাখতে হবে পয়েন্ট আরেকটি প্রধান কাজ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখল করে সেখানে শিক্ষার্থীদের মগজ ধুলাইয়ের জন্য এমন শিক্ষাক্রম দিতে হবে যেখান থেকে তাদের উদ্দেশ্য সাধন করবে এই ধরনের প্রয়োজনীয় যোদ্ধা তারা পাবে যারা তাদের আদর্শকে বিশ্বাস করবে আত্মসমর্পণ করবে তাদেরকে সহযোগিতা করে কিছু সুযোগ সুবিধা দিতে হবে ফলে বাকিরা তাদেরকে নকল করে তাদের মতো হওয়ার চেষ্টা করবে এবং এই কাজগুলো গ্রহণ করা হলে সমাজ এবং রাষ্ট্র ভেতর থেকেই ভেঙে পড়বে তখন দেখা যাবে কোন একটা জাতির যুবক শ্রেণী ঐতিহ্যগত বিশ্বাস নৈতিকতা এবং মূল্যবোধের উপরে বিতী হয়ে পড়েছে বুঝতে হবে আত্মহননের প্রথম পদক্ষেপটা খুব ভালোভাবেই নেওয়া হয়েছে পয়েন্ট একটা জাতির পতন ঘটানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের অন্যতম হচ্ছে রাজনৈতিক দর্শনের পরিবর্তন পলিটিক্স হচ্ছে পলিসি বা নীতির সমষ্টি আমরা মুসলিম আমাদের জন্য সেই পলিসি বা লিগেসি গ্রহণের স্থান হচ্ছে কোরআন এবং হাদিস কিন্তু বর্তমানে সেই আদর্শ গ্রহণের স্থানটিকে সুকৌশলে পরিবর্তন করে ফেলা হয়েছে দেখি যখন দেশের অস্থিতিশীল অবস্থা এটা ক্রমশ চলমান অবস্থাতেই আছে কিন্তু যখন পরিস্থিতি প্রকট আকার ধারণ করে তখন আমাদের তথাকথিত মিডিয়াগুলোতে কাদের চিন্তা চেতনা এবং সাক্ষাৎকারকে প্রচার করা হয় কোন আলেমের সমাধানকে উপস্থাপন করা হয় প্রচার করা হয় তথাকথিত বুদ্ধিজীবী যারা পশ্চিমা আদর্শের ধারক এবং বাহক তাদের কল্পিত সমাধানকে এভাবেই আমাদের সেন্টার অব গ্র্যাভিটি ভর কেন্দ্রকে বদলে ফেলা হয়েছে মানুষের ধার করা দর্শন দিয়ে আমরা এখন সমাধান খুঁজি আল্লাহর প্রদত্ত নিশ্চিত জ্ঞান ওহি থেকে আমরা সমাধান দর্শন গ্রহণ করি না জাতির পতন ঘটনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপের একটা হচ্ছে এই রাজনৈতিক আদর্শ পলিসি লিগেসি এটার পরিবর্তন করে ফেলা ছয় নম্বর পয়েন্ট একটা জাতির জাতীয়তাকে ঘোলাটে করে ফেলতে হবে উদাহরণস্বরূপ যখন একজনকে বর্তমানে প্রশ্ন করা হয় আপনি কি বাঙালি না মুসলিম আপনি কি ব্রিটিশ না মুসলিম আপনি কি ভারতীয় না মুসলিম মানুষ বিভ্রান্ত হয়। এখানে নেই যখন বাঙালি জাতীয়তাবাদ এবং ইসলামের মধ্যে সংঘর্ষ হবে নিঃসন্দেহে ইসলামকে প্রাধান্য দিতে হবে আমাদের জাতীয়তা হচ্ছে শুধুই ইসলাম আমরা মুসলিম তিনি বলেছেন এই উদ্দেশ্যগুলো সাধন করার জন্য ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে কালচারকে নিয়ন্ত্রণ করতে হবে এবং যারা এই কাজগুলো করবে তাদের একটি বিশেষ বাহিনী সৃষ্টি করতে হবে সাত নম্বর পয়েন্ট অর্থনীতিকে দুর্বল করে ফেলতে হবে যদি কোন জাতিকে ধ্বংস করতে চান তাহলে সেই জাতিকে দারিদ্রের মধ্যে ডুবিয়ে রাখতে হবে ভাই এবং ইতিহাস থেকে আমরা জানি মুক্তির পথ হচ্ছে ইসলাম ইসলাম বাদে সকল পথ সকল মত সকল ভ্রান্ত মতাদর্শ এগুলো হচ্ছে অন্ধকারের রাস্তা জুলুমের রাস্তা অতীতে ইসলাম বিরোধী মানব শয়তানেরা তাগুতেরা তারা প্রকাশে ইসলাম বিরোধিতা করত যুগ পরিবর্তন হয়েছে এখন তারা আরো সুকৌশলী এবং আশ্রয় নিয়েছে তারা বর্তমানে মুখে ইসলামের প্রশংসা করে অথচ ভেতর থেকে ইসলামকে ধ্বংস করার কর্মকাণ্ড শতগুণে বাড়িয়ে দিয়েছে কলোনিয়াল যুগে চার চারবারে নির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম গ্ল্যাডস্টোন ব্রিটিশ পার্লামেন্টে কোরআন হাতে ধরে দাঁড়িয়ে বলেছিল মুসলিমদেরকে পরাজিত করা সম্ভব নয় যতক্ষণ না আমরা তাদেরকে এই বই থেকে কুরান থেকে বিচ্ছিন্ন করতে তারবারে নির্বাচিত কলোনিয়াল যুগের ব্রিটিশ প্রধানমন্ত্রী সে বলেছিল মহিলাদের হিজাব খুলে সেই কাপড়কে ব্যবহার করতে হবে কোরআনকে পেঁচিয়ে রাখার জন্য কোরআনকে সম্মান করা হবে কিন্তু সেখান থেকে কোন আদর্শ গ্রহণ করা হবে না বর্তমান ফলে মুসলিমরা অপমানিত এবং হচ্ছে। পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী এম চার্চিল সেই ইসলামকে তুলনা করেছিল পাগলা কুকুরের কামরের সাথে এরা বাস্তবতা ইতিহাসে এর দলিল প্রমাণ এখনও সংরক্ষিত রয়েছে সেই ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অনেক আগেই ডুবে গেছে সারা বিশ্বের তাগুতের নেতৃত্বে রয়েছে বর্তমানে সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা তারা ইসলাম সম্পর্কে জর্জ বুশ বলে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষের অন্তরে ইসলাম শান্তির পরশ বুলিয়ে দিয়েছে মুখে ইসলামের প্রশংসা করছে কিন্তু কাজের মাধ্যমে তারা শতগুণে ইসলামকে ধ্বংস করার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে মুসলিমদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার কর্মকাণ্ড শতগুণে তার বৃদ্ধি করেছে একদিকে বোমা দিয়ে মুসলিমদেরকে হত্যা করছে অপর অপরদিকে আদর্শগতভাবে মুসলিমদেরকে বিভ্রান্ত করে রাখছে চিন্তাশক্তিকে বিকল্প প্রতিবন্ধী করে মানুষদেরকে বড় করে তুলছে এরাই হচ্ছে এই যুগের ফেরাউন আর মুসলিম ভূমিগুলোতে তারা তাদেরই সহযোগী দালালদেরকে বসিয়ে রেখেছে যেভাবে ফেরাউনের যুগে ফেরাউনের সহযোগী ছিল কারণ কারণ ছিল মুসার সম্প্রদায়ের ভুক্ত অথচ সে সহযোগিতা করছিল ফেরাউনকে বিনিময়ে সত্য বা হক জানতে না পারে এবং তারা বিভ্রান্ত হয়েছিল কারণ সেই জাতির লোকেরা তারাও ছিল দুর্নীতিগ্রস্ত তারাও ছিল ফাসিক www.raindropsmedia.org অথবা or Facebook page www.facebook.com slash raindrops media Othwa YouTube channel www.youtube.com slash raindrops